আবদুল্লাহ রদিল তালন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে তার সলাতে সালাম করতাম তিনি আমাকে সালামের জবাব দিতেন আমরা আবিসিনিয়া হতে ফিরে এসে তাকে সলাতে সালাম করলাম তিনি জবাব দিলেন না এবং পরে বললেন সলাতে আছে নিমগ্নতা